সৈমালিনশদুল শরিক বরশাল মোহামদনআ রসুল সালামুকুল্লা বাক আমরা গতদিন যেখানে শেষ করছিলাম আজকে ইনশাল্লাহ সেখান থেকে শুরু করবো আমরা এক যে চ্যাপ্টারটা পড়তেছি এটা আমি বলছিলাম আপনাদেরকে যে ইমান সম্বন্ধে আমাদের আঁকিদা কি হবে বা ইমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কী হবে ইমানের ডেফিনেশান ইমানের কাজকর্ম বা ইমানের শাখা প্রশাখা মোট কথা ইমান সম্বন্ধে আমাদের মনে কি ধরনের ধারণা থাকবে এবং বদ্ধ কী ধরনের বদ্ধমূল ধারণা থাকবে বা ডেফিনিশনটা কি হবে সাহাবিরা কি বুঝছেন ইমান বলতে কোন কোন জিনিসকে ইমানের অংশ বুঝছেন এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা ছিল আমরা শেষ করছিলাম একটা হাদিসে আজকে আমরা তারপর থেকে শুরু করবো ইনশাল্লাহ এটা এটা ৩৫ পঁয়ত্রিশতম ই হবে আমাদের এই লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস বেসিক ইসলাম লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস বা মৌলিক ইসলাম এবং একেবারে শুরু থেকে দিন শিক্ষা এই সিরিজটা বা একটা আমরা আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি তার ভিতরে এটা থার্টি ফিফথ বা পঁয়ত্রিশতম হবে আগে এর আগে চৌত্রিশটা এপিসোড আছে আমাদের ভিতর বেশ কিছু ভাই বোনরা রিসেন্টলি জয়েন করছেন আমরা আগেও বলছি আবারও বলতেছি যে আপনারা হয় আমাদের দুজন মডারেটর আছেন যার কাছ থেকে সুবিলে বিশেষ করে মার্সিজা মার্সিজা বলে আমাদের যে বোন অস্ট্রেলিয়ায় থাকেন দেখবেন যে অ্যাডমিনের ভিতরে দেখবেন ওনার নামটা ওনার নাম হয়তো থাকবে না নাম্বারটা আছে সিক্স দিয়ে ওনার কাছে চাইলে উনি আপনাদেরকে পুরানো এইগুলার লিঙ্ক দিবেন পুরানো অডিওগুলোর লিংক দিবেন এবং আমরা চাইব যে আপনারা একটু বেশি সময় দিয়ে পুরানো অডিওগুলো শুনে আমাদেরকে সেখানে ধরবেন যেখানে আমরা এখন আসি তাহলে জিনিসগুলো কম্প্রিহেন্সিভ হবে বা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ তো যেখানে আমরা শেষ করছিলাম তারপরে থেকে আলোচনা করব আজকে সাহাবে সাহাবা বা সাহাবিগণ তারা রাসুল সাহসামের কাছ থেকে যেভাবে দিন শিখছেন এবং তাকে যেভাবে বুঝছেন তাতে তারা বুঝছেন যে ইমান বলতে ইমানের ভিতরে আমরা আগেও পড়ছি বা আগে কথাগুলো বলছি বাট এখন স্বাবিদের পণ্ডব ভিত্তি বলতেছি আমরা যে ইমানের ভিতরে কথা এবং অ্যাকশান বা আমল ইমানের ভিতরে সেগুলা অন্তর্ভুক্ত কথা এবং কথা এবং কাজ দুটোই থাকতে হবে। এবং তারা আরও বুঝছেন যে ইমান বাড়ে এবং কমে এবং ইমান আল্লাহর আনুগত্য ইমান বাড়ে আল্লাহর আনুগত্য এবং ইবাদতের কাজে ইমান বাড়ে এবং আল্লাহর বিরোধিতা বা আল্লাহর অনানুগত্য অথবা গুনহার কাজে ইমান কমে এরপরে আমরা একটা আশাদ পড়ব আমিরুল মিন আলিবিন আবি তালিব উনি বলেন Patience in relation to faith is like the head in relation to the body. Whoever has no patience has no faith. The first thing I have said is Imam Al-Lalkai in his book, I have a reference to this book. ছোট্ট একটা কথা কিন্তু অনেক অনেক বড় মিনিং যে মানুষের যেমন মাথা মাথা কেটে ফেললে যেমন মানুষ বাঁচবে না বা বাঁচে না ইমানের রেস্পেক্টে ধৈর্য হচ্ছে সেরকম একটা জিনিস অর্থাৎ যার ধৈর্য নাই তার ইমান থাকবে না বা থাকতে পারে না আপনার যদি আমি আমাকে থেকে একটা সফটওয়্যার ছিল যেটা যে সার্চ অপশন ছিল কোরআনের ওইখানে শুধু মেইন ওয়ার্ডগুলো অর্থাৎ পেশেন্স পেশেন্টলি এই ধরনের মেইন ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে উনসত্তরটা ই আসছিল রেজাল্ট আসছিলো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট দেখে দেখবেন যে সবসময়ে এটার উপর জোর দেওয়া হয় এবং আসলে একজন মমিন বা একজন মুসলিমের চরিত্রে একটা বড় অংশ হচ্ছে এটা মানে কে কত ইমানদার কে কত ভালো মুসলিম সেটাতে একটা ইন্ডেক্স হচ্ছে কার ধৈর্য কত বেশি আপনারা দেখবেন এবং রিয়েল লাইফে দেখবেন যে আপনি আপনি নিজেকে দিয়ে দেখবেন যে আপনার ইমান বা আপনি যত দিন শিখতেছেন অথবা একটু একটু করে আপনি যত আপনার যত জ্ঞান বাড়তেছে আপনার ধৈর্যটা বেড়ে যাচ্ছে আমরা এমনি হালাকাগুলো কন্ডাক্ট করে সেগুলোতে বুঝি যে অনেক সময় দেখি যে আমরা হালাকা একজন নতুন কেউ আসলো তো আপনি খেয়াল করলে দেখবেন যে সে হয়তো প্রতি দুই মিনিট তিন মিনিট একবার হাত তুলতে যাচ্ছে মানে কিছু একটা জিজ্ঞেস করবে কিছু একটা ই করবে কিছু একটা হয় অ্যাগ্রি করতেছে না অথবা জিজ্ঞেস করবে বা ইত্যাদি তারপরে দেখবেন যে সে যদি রেগুলার আসতে থাকে হয়তো অ্যাট দ্য এন্ড অফ টেন্থ ফিফটিন্থ হালাকা দেখবেন সে একটাও কোয়েশন করতেছে না বা একবারও হাত তুলতেছে বা খুব স্থির হয়ে বসতে পারতেছে না এটাই আর কি মানে এটা জীবনের অনেক ক্ষেত্রে দেখবেন যে যত একজন মানুষ যত ভালো আমলের এবং যত ভালো ইমানের তার ভিতর পেশেন্সটা বা ধৈর্যটা দেখবেন সো মাছ সোদে আলির দাদা বলছেন যে মাথার মতো দিনের মানে সরি ইমানের ইমানের মাথার মতো ইমানের মাথার মতো যার ইমানের মাথার মতো ই করছেন ধৈর্যকে যার ধৈর্য নাই তার ইমান নাই এই কথাটাই বলছেন তিনি এরপরে আমরা একটা আসার পরব এগুলোকে আমরা আসার বলি অ্যাকচুয়ালি যদিও বাংলাদেশের বাংলা সাহিত্যে অথবা ইমনিতেও প্রচলিতভাবে যখন কিছু লেখা হয় তখন হাদিস এবং আসারের তফাত করা হয় না বাট তফাত করতে পারে ভালো চা থেকে যে কথাটা আসলে সেটা আসার চা দিয়ে এবং রাসুল সালসামের কাছ থেকে যেটা আসছে সেটা তো হাদিস আপনার জানেন এভাবে ডিফারেন্সিয়েট করলেই ভালো হয় এখন আমরা পড়বো আবদুল্লাহ আবদুল্লাহ বিন মাসুদ তার একটা ইহু তার একটা আস্তার ওখানে বলতেছেন যে উনি বলতেছেন ও আল্লাহ ইনক্রিজ আস এটেন বিলিভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে এইসব এসব দলিল দিচ্ছে কিসে যে সাহাবিদের যে কনসেপ্টটা ছিল পার্সেপশন ছিল ইমান সম্বন্ধে সেখানে ছিল কি ইমান বাড়ে এবং কমে এটা কিন্তু আমি আগের দিন বলছি বা আগেও বলছি শুধু গতদিন না আগেও বলছি যে একটা আলুসুনাল জামার সাথে সারা অন্যান্য ডেভিয়ান্ট সেটগুলো বা যারা আলস আলুসুনাল জামা থেকে বের হয়ে গেছে তাদের একটা জায়গায় ডিফারেন্স অনেক নানারকম ডিফারেন্স আছে একটা জায়গায় বড়ো ডিফারেন্স হচ্ছে যে তারা অনেকে মনে করে তাদের অনেকে সবাই না অনেকেই মনে করে যে ইমান বাড়ে না এবং কমে না ইমান ফিক্সড একটা জিনিস তো এখানে আমরা দেখছি কোরআনের দলিল দিসি আমরা হাদিসের দলিল দিসি এখন আপনার সাহাবিদের থেকে কথা বললো সাহাবিদের থেকে আমরা আসার পড়তেছি সেখানে আমরা দেখতেছি এই যেমন বললাম এখন যে ও আল্লাহ এনক্রিজ আসেন্ট ফেথ সার্টেন বিলিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ আমাদেরকে ইমান আমাদের ইমান বাড়ায় দেন এবং নিশ্চিত বিশ্বাস এবং বুঝটা বাড়ায় দেন আমাদের এই এই কথা বলতেছি আবদুল্লাহ বিন আব্বাসের আবদুল্লাহ বিন আব্বাস আবু হায়রা এবং আবু দারদাস তাদের সবাই কাছ থেকে একটা ইয়ে আসতেছে আপনার আসার আসতেছে যেখানে তারা সবাই বলতেছেন যে ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেজ যেটা আমরা আগেও আগেও পড়ছি মোটামুটি মানে এক এই যত রকমের কথা আসে সাবি এবং রসুল সালাসান থেকে সেগুলোকে মোটামুটি এখানে একত্র করার চেষ্টা করছেন ওনারা ইমান সম্বন্ধে যত কনসেপ্ট থাকতে পারে সেটি তারপরে ওয়াকি আল জাররা তার কাছ থেকে আসতেছে আসার আরেকটা আলোচন্ন সে দ্যাট ফেথ ইনক্লুডস ওয়ার্ডস অ্যান্ড ডেটস এটা আমরা আগের দিনও এই ধরনের কথা আগে পড়ছি যে কথা এবং কাজকে অন্তর্ভুক্ত করে কী ইমানের অন্তর্ভুক্ত কথা এবং কাজ ইমানের অন্তর্ভুক্ত আহমদ বিন হাম্বল তার একটা ই আসবে এখন তার একটা ই আসবে মানে উনি হাম্বল ইমাম যিনি তার একটা কথা আসবে এখানে বা তার একটা উদ্ধৃতি আসবে faith increases and decreases, it increases by means of righteous deeds and decreases by means of failing to do righteous deeds. So simple gotha. I mean, it is less and less. I mean, it is less and less. If I fail kore. Hai, tar ba right to do that, I think that if I fail to do that, I will be able to do that. সৎ আমুস আলী বলি এমনিতে আমিল মানে সাহি আমল যেটাকে বলি আবার কোরআনের ভাষায় অনেক সময় আসতে আমরা দেখছি এত এরকম করে আসছে আমিলুস আলী বলে আমরা তো সেটা করতে ব্যর্থ হইলে তার ইমান কমে যায় এটা এটা বলছেন তিনি আপ এখানে গল্প বলে রাখি এমনিতেই মানে ওই ইমামদের লাইফ থেকে পড়া একটা গল্প যে একদিন মানে আহমদ বিন হাম্বালকে কেউ কিছু জিজ্ঞেস করছিল এবং উনি উত্তরটা মনে করতে পারতেছিলেন তখন উনি কান্দছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি মনে করতে পারলাম না মানে এই যে মেধাটা বা মেমোরিটা কমে গেলো উনি কান্দেছিলেন যে আমি নিশ্চয়ই কোনো গুণা করছি এবং প্রথম সালাফ যারা প্রথম তিন জেনারেশন বা প্রথম দিকের যারা এই ছিলেন মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা এমনকি তাহজুদ নামাজ যদি কখনো মিস করতেন তখনও তারা মনে করতেন যে নিশ্চয়ই কোনো গুণা করছেন সেই জন্য এই কাজটা করতে ফেল করতেছে মানে ভাইস বার্সেন যেমন গুণা করলে একটা ভালো কাজ করতে ফেল করবেন তেমনি একটা ভালো কাজ করতে ফেল করলে তার ইমান কমে যাবে এই সমস্ত জিনিসগুলো তাদের এসে আসছে কথায় আসছে এরপরে আস্তে আরেকজনের ই হাসান হাসান আল বাস্রি তবে ছিলেন তার কথা তারই আসতেছে আপনার মানে তার একটা উদ্দেশ্যে আসতেছে যে ফেথ ইজ নট দ্য ম্যাটার কথা যে ইমানটা দেখায় বাড়ানোর অথবা রোমান্টিক চিন্তাভাবনার কোনো জিনিস না বরং এটা হচ্ছে এটা হচ্ছে যেটা অন্তরে গেথে যায় বসে যায় সূর্যভাবে বসে আর যেটা কনফার্ম হয় যে বসে আপনার অন্তরে সেটা কনফার্ম হয় আপনার অ্যাকশন দিয়ে আপনি কাজ করেন সেটা দিয়ে আমরা একটু আগাই এরপরে আহ আরও ছিল আমি সেগুলা স্কিপ করে গেলাম এরপরে আস্তে আপনার That Ahlursuna said that whoever separates action from faith is a morji I wrote that ago, reading in French chapter earlier My definition was called Divide etcetera There is some same way of why not Divide check So sometimes in the spring, the Ahlursuna said that this Hence, we have heard the Ahlursuna into action, action, responsibility ইমান থেকে আলাদা করে বা ইমানের অংশ মনে করে না তারা হচ্ছে মুরজি মুরজিয়া যারা বলছিল আগের দিন মুরজি এবং অ্যান্ড মিসগাইডেড ইনোভেটর মিসগাইডেড পথভ্রষ্ট ইনোভেটর মানে হচ্ছে বিদাতি আচ্ছা এরপর এক আসেন একটা একটা নতুন জ্ঞান এটা আমার এই বইটা পড়তে গিয়ে আমার এই জ্ঞানটা হয়েছে সেটা হচ্ছে যে আমার থিঙ্ক দ্যাট ওয়ান শুড সে ইনশাআ আল্লাহ ওয়ান ডিসক্রাইবিং ওয়ান সেলফ এজ এ বিলিভার ওয়ান শুড সে আই এম এ বিলিভার ইনশাআল্লাহ বা ইফ এখানে আলোচনা যাওয়া মনে করে যে কেউ যখন বলবে যে আমি একজন বিশ্বাসী অথবা কেউ যদি কাউকে জিজ্ঞেস করে কি বিশ্বাসী নাকি বা ইত্যাদি এরকমের কোনো ব্যাপার যদি হয় এরকম যদি ব্যাপার যদি হয় যে যে কোথাও তাকে বলতে হচ্ছে যে আমি একজন বিশ্বাসী এটা অনেক সময় বলার ব্যাপার আছে যেমন যারা বিদেশে থাকেন বা বাইরে চলা চলাফেরা করেন তারা অনেক সময় তাদেরকে এটা এটা বলতে হয় যেমন আমি একদিন জাহাজে ছিলাম যখন আমরা তখন ইউরোপে ছিলাম এবং ইউরোপে একটা ব্রিটিশ ছেলে এবং একটা ডাচ মেয়ে আমাদের সাথে জাহাজে প্যাসেঞ্জার হিসেবে আসলো যে আমরা যে কয়দিন কন্টিনেন্টাল ইউরোপে বিভিন্ন পোর্টে যাব সেই কয়দিন তারা আমাদের সাথে থাকবে এবং জাহাজের অপারেশনগুলো দেখবে তো তাদের সাথে ডিনার টেবিলে দেখা হইতো বা ই ছিল তখন একদিন তাদের একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে না কথা প্রসঙ্গে আমি বলতেছিলাম যে আমরা এবং ইহিদিরা অনেক বিষয়ে আসলে খুব ক্লোজ তখন সে চট করে আমাকে ধরে পড়ছে যে আমরা বলতে তুমি কী বোঝাচ্ছো মুসলিম না ইসলামিক পিপুল অর্থাৎ তখন আর কি অলরেডি তারা মুসলিম এবং ইসলামিক পিপুল আলাদা করতে শুরু করছে মানে মুসলিম হচ্ছে মুসলিম বলতে তারা বোঝায় ইসলামবিহীন যারা নামে মুসলিম তাদের আর ইসলামিক পিপুল বলতে বোঝায় যারা ফান্ডামেন্টালিস্ট বা যারা সব ইসলাম বান বা সব কিছুতে ইসলামকে ই করে আমি বললাম না ইসলামিক তুমি যদি বলো এভাবে তাহলে আমাকে বলতে হবে যে আমি ইসলামিক পিপুলের একজন অর্থাৎ আমি আমি ইসলামিক পিপুল মিল করছি অর্থাৎ ইহুদিনের সাথে আমাদের মিল আছে যেমন তারা তাদের যারা মানে আমি যে তাদের যারা রিলিজিয়াস তাদের সাথে আমাদের যারা রিলিজিয়াস তাদের অনেক আছে যেমন ধরেন তারা রিলিজিয়াসে দাড়ি রাখে তারা হালাল খাইতে চেষ্টা করে তারা একাধিক বিয়ে মানে অনেক সন্তান সন্তুতি করে এবং একাধিক বিয়ে জায়জ মনে করে বা আরও অনেক কিছু আছে তাদের তাদের মানে ধরেন না তারা অর্থোডক্স জু যারা আবার মানে ই যারা কি বলবো মানে যারা দিনদার কিহুদি তারা কিন্তু কোনো ছবি মূর্তি তাদের ধারে না বা এইসবের ব্যাপার নাই আমাদের যেরকম কোনো ছবি মূর্তি আমরা ই করি না অনেক ধরনের মিল আসেন মানে অমিলও আছে বাট মিল আছে অনেক ধরুন প্র্যাকটিস ওয়াইজ যে কোনো আপনি পড়াশোনা পড়াশোনা করলে দেখবেন যে কোনো দলিল দেখবেন যে খ্রিস্চানদের তারা প্র্যাকটিস ওয়াইজ আমাদের ক্লোজ যারা প্র্যাকটিস ওয়াইজ করতেছি আমি যদিও এই হিসাবে আমাদের শত্রু সেটাতে কোনো ই কিন্তু দেখলে অনেক সময় মনে হবে যে সিমিলার এই ব্যাপারগুলো আছে আর কি আমাদের ভিতরে তো যাই হোক এই কথা না মানে আমি বলতেছি যে এই যখন আমাকে বলল যে তুমি কি মুসলিম না ইসলামী ইসলামিক মানুষ বা ইসলামী মানুষ একজন তখন আমি আমার উত্তর হওয়া উচিত ছিল বা বিশ্বাসী যদি সে জানতে চায় বা কখন যদি আমাকে বলতে হয় যে আমি একজন বিশ্বাসী তখন আমার বলা উচিত আই এম এ বিলিভার ইনশাআল্লাহ আমি একজন বিশ্বাসী ইনশা আল্লাহ এবং আমরা আল্লাহকে অত্যন্ত ভয় করি দেখে এবং ডিভাইন ডিগ্রি বা আল্লাহ নির্ধারণ বা কদরে বিশ্বাস করি দেখে আমরা নিজেদেরকে ড্রা মানে প্রেস করতে চাই না বিশ্বাসী বলার ভিতরে কিন্তু একদম ওইভাবে অ্যাবসলুট সেন্সে যদি আমরা বলি যে বিশ্বাসী সেটার ভিতরে কিন্তু একটা একটা ই চলে আসে মানে একটা একটা নিশ্চয়তার ব্যাপার চলে আসে মানে ইরেসপেক্টেভা পট আল্লাহর ডিক্রিজ ওর আল্লা সেজ অথবা আল্লাহ ফ্যাক্টর ছাড়াই বলা যেন হয়ে যায় এইরকম এই ভয় থেকে আলিসুল্জাম বলতে চায় যে আমরা বলবো যে ইনশাল্লাহ আমি একজন বিশ্বাসী আচ্ছা এখানে সেটা বলতেছেন যে আমি একটু পড়ে শোনাই আপনারা দে ডু নট স্টেক উইথ সার্টেন্টি দ্যাট দে আর বিলিভার্স বিকজ অফ দেয়ার ইন্টেন্স অফ আল্লাহ দে বিলিফ বিলিভ ইন দ্য ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি And they are to praise themselves. This is the same actions and each other kind of the enemy always. Trust me, she gets the exact relationship you have seen. We said only since worshiping a Having One Room, despite being having one tää part, so your word is the wonder, actually in a real sense it is not. To wind itself in a pure sense. There Is God receive the glory. This is why I do really reassurance mind. Really tolerance find myself. আল্লা তহিদের উপর থাকে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে ই না করে আল্লাহ তাকে যাহার নিক্ষেপ করবেন না কিন্তু এতে বলা হচ্ছে যে অ্যাপারেন্সি যারা বাইরে থেকে দেখতেছে বা সারা সমাজ বা সারা দুনিয়া জানবে যে সে একসব কাজ করছে অ্যান্ড এরকম করে তার জীবন মানে পরিচালিত হচ্ছে তারপরে দেখা যাবে যে এক বিঘত দূরে থাকতে সেই জাহা চলে যাবে এই ব্যাপারটার কথা বলা হচ্ছে এখানে আর আসলে আল্লাহকে আনজাস বলা হচ্ছে না বা যে জান্নাত করে বা জান্নাতের কাজ করছে সারা জীবন রিয়েলি তাকে আল্লাহ জাহার নামে নিক্ষেপ সেই কথা এখানে বলা হচ্ছে না আবার উল্টাটা বলছিলেন যে দুনিয়ার কাছে মনে হবে যে এই আমল তেমন কিছু নাই নাই সে জাহান্নামী ছিল সবাই মনে করবে যে সে তো জাহান্নামি যাচ্ছে এক বিগত দূরে থাকে জাহান্নামী থেকে সে হয়তো জাহান্নতে চলে যাবে কোনো একটা বিশেষ কাজের জন্য বিশেষ সৎকারের জন্য আমরা এই ধরনের অনেক গল্প জানি বা শুনছি কাহিনি আর রসুল্লাহ হাদিস থেকে শুনছি বা এলসফায়ের শুনছি ইসরায়েলিয়ার থেকে আসছে কিছু কথা ধরনের যাই হোক এখন কেন আমরা এরকম ইনশাল্লাহ বলে কেন বলি কারণ আপনি যদি আপনি যদি মনে করেন যে আপনি নিশ্চিত বিশ্বাসী বা নিশ্চিত ইমানদার অ্যাপসলিউট ফেথ আছে আপনার মিনস ডুইং অল দ্যস অফ ওয়ার্শিপ অ্যান্ড অ্যাভয়েডিং অল সকল ভালো এবং সকল ইবাদতের কাজ করতেছেন করছেন করতেছেন এবং কোনো রকমের কোনো গোনার কাজ কোনো দিন করেন নাই বা যা নিষিদ্ধতা করেনি এটা খুব ডিফিকাল্ট একটা কমিটমেন্ট খুব ডিফিকাল্ট প্রোনাউন্সিং মানে এটা মানে প্রোক্লেম করা আর কি যদি বলি আমি বা ঘোষণা দেওয়া যেটা খুব ডিফিকাল্ট রিস্কি একটা জিনিস কারণ এমন কে আছে যে সকল ভালো কাজগুলো করছে এবং কোনো খারাপ কাজ কোনো দিন করে না এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস এই জন্য আমরা বলবো যে আমরা বিশ্বাসী ইনশাল্লাহ আমরা বিশ্বাসী এইভাবে বলব আমরা যখন কখনো বলার যদি প্রয়োজন হয় কিন্তু আমরা কিন্তু ডাউটের সেন্স ইনশাল্লাহ বলবো না বুঝছেন তো ব্যাপারটা ডাউটের সেন্স মানে ইমান আছে কি নাই জানি না এই সেন্সে বলবো না কিনা এই ইনশাল্লাহটা বলার সেন্সে আমি আপনাদেরকে বললাম যে কেন আমরা ইনশাল্লাহ বলি সেটা বলি যে আমরা অ্যাপসলিট ফেইট আমাদের আছে বা নিরঙ্কুশ বা নির্ভেঝাল ইমান আছে এই ক্লেম আমরা করতে পারি না এই জন্য আমরা ইনশাল্লাহ বলি কিন্তু আমাদের সন্দেহের জন্য কিন্তু আমরা ইনশাল্লাহ বলি না এটাও বলে দিচ্ছেন যে বাট দে ডু নট সে ইনশাআল্লাহ ইফ ইট মে বি টেকেন অ্যাজ অ্যান এক্সপ্রেশন অফ ডাউট যদি সন্দেহের কথাটা আসে আমার কথাটাই যদি বোঝা যায় যে আমি শিওর না আমি ই করি কি না বা আমি নিশ্চিত নয় আমার ইমান আছে কিনা তবে কিন্তু আমরা এই কথাটা বলব না যদি এটা এরকম বোঝায় কোনো একটা ক্ষেত্রে যদি বোঝায় এই ইনশাল্লাহ বলাটার মানে হচ্ছে শুধু এই আল্লাহর ভয়ে বা নিশ্চিত হইতে চায় না যে নিশ্চিত বলতে ওইরকম নিশ্চিত যে আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি নেই সব ভালো কাজ করছে এবং মানে অ্যাবসোলেট ইমান আছে আমার সেই সেন্সে আর আসবে এবং আল্লাহর দিক ভয় করি বা আল্লাহকে ভয় করি বা নিজেকে জাহির করতে চায় না ইত্যাদি কারণ আসেন এবার আমার আরেকটা আরেকটা উদ্ধৃতি পড়বো এটা ইমাম আহমেদ বিন হাম্বালের উদ্দ উনি বলতেছেন যে ইমানের কথা বলতে গিয়ে বলতেছেন যে কথা কাজ এবং নিয়ত তারপর তাকে জিজ্ঞেস করতেছে একজন একজনকে জিজ্ঞেস করছে যে আর ইউ বিলিভার আপনাকে একজন বিশ্বাসী হি সেট হি সেই মানে ই বলছেন আহমেদ বিন হাম্বুল বলছেন দিস ইজ বেদা মানে এই এই যে জিজ্ঞেস করাটা কাউকে এইটা বেদা he was asked how should he answer মানে কিভাবে आंसर করতে হবে যদি এটাকে জিগেশ করেই ফেলে তখন তখন উনি বলেন যে বিলিভার ইনশাআল্লাহ যেটা আমরা পড়লাম এইমাত্র শেষ করলাম যেটা উনি বলেছেন আর এটা আরেকটা জায়গায় এক দলিল মানে যেখানে আমরা পড়ছি তার দুই পৃষ্ঠা পরে কিন্তু এই বইটা আমি অনেক জায়গাতেই যে যে যেই জায়গায় আমি দিনের দাস করছি সবখানে এই বই থেকে মানে সবটুকু না কিছু কিছুটুকু আমি সবসময়ই করছি এবং আপনাদের বেসিক ইসলামের ভিতরে এই বই থেকে কিছুটুকু আসবে আমরা এই পর্যন্ত যে বইগুলোর মাধ্যম মানে অনেক কটা বইয়ের ভিতর যে আসছে এই জায়গায় তো সেখানে আমি যা সময় সময় হতে বইগুলোর নাম বলছি সব তো হয়তো বলি নেই সব সময়। এই বইটা যখন শুরু করি তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমরা এই বইটা শুরু করতে করতে যাচ্ছি বা এই বইটা এই বইটা কি বা কি নিয়ে লেখা সেটা বলছিলাম আসেন এরপরে আমরা একটু আগাই আহ জামা আহ জামা কেউ যদি একটা খারাপ কাজ করে এটা গুনার কাজ করতেছে তাকে আমরা সে আর বিশ্বাসী না এরকম করে সার্টিফাই করি না এরকম করে কথা বলি না যদি সেটা যদি সেটা কুফরের কোনো জিনিস না হয় বড় কুপুরের কোনো জিনিস নয় এবং বড় কুফোরের কোনো জিনিস হইলেও আমরা আপনাকে বলছি আমাদের আপনাদেরকে বলছি আগে যে কাউকে কাফের প্রতীয়মান করাটা আমাদের কাজ না আমাদের মতো লেমেনদের কাজ না এটা করবে রাষ্ট্রযন্ত্র ইসলামী রাষ্ট্রযন্ত্র বা মুসলিম রাষ্ট্রযন্ত্র করবে অথবা কাজীরা করবে বা বড়ো বড়ো আলেমরা করবে এটা আমাদের কোন ব্যাপার না তবে আমরা যদি কাউকে দেখি যে কেউ বড় কুফরের ভিতর আসে তার থেকে আমরা সাবধান থাকবো আমরা ভয় করব তাকে নিয়ে যে উনি হয়তো ইমানের ভিতর নাই বা ইসলামের ভিতর নাই বা কাফের হয়ে গেছেন ইত্যাদি তার সাথে হয়তো আমরা মেয়ে বিয়ে দিবো না বা চিন্তা করবো দুইবার দিয়ে দেওয়ার আগে অথবা নিশ্চিত হওয়ার চেষ্টা করব উনি ইমানের উপর আসেন কি নাই কিন্তু আমরা কাউকে মানে কবিরা গুনার জন্য বা খারাপ একটা কাজ করার জন্যই বলবো না যে ওনার উনি হয়তো আর মুসলিম নাই ওনার হয়তো ইমান নাই বা উনি হয়তো ইমানের উপর নেই এরকম তো বলবই না যতক্ষণ না সেটা কুফোর বড় কুফোর থাকে তার ভিতরে বা বড়ো কুপুরের কোনো কাজ হয় বা বড়ো কুপুরের কোনো কথা হয় বা বিশ্বাস হয় বা এই কিছু এবং তা হইলেও আমরা বলবো যে উনি একটা কুপোরের কাজ করছেন বা ওনার একটা বড়ো কুফরের কাজ করছেন বা বড়ো কুফর করছেন কিন্তু ওনাকে এই কাজটাকে আমরা বলবো বা জেনারেলাইজ ফর্মে আমরা বলবো যে এরকম করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায় কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু আমরা কাফের ব্র্যান করবো না আমরা বলতে আমরা লেমেন্ডরা। এটা করবে আমাদের গভর্নমেন্ট করবে অথবা কাজিকরা করবে অথবা বড়ো বড়ো আলেম যারা তারা করবেন এরপরে হচ্ছে যে এটা আকিদার পয়েন্ট কিন্তু এগুলো সব কারণ আমি আপনাদেরকে আগে বলছি যে খারেজিরা কী মনে করে যে একটা কবিরা গোনা করলে মানুষ আর মুসলিম থাকে না মানে একদম মুসলিম যদি একটু কবিরা গোনা করেন উনি চিরজাহ নামে এবং উনি আর মুসলিম থাকে এটা খারেজিরা মনে করে আর মোতাজিলা যারা তারা মনে করে যে একটা কবিরা গুণা করলে সে চিরজাহান্নামী হবে যদিও তারা তাকে কাফের কথাটা মুখে আনে না বা ব্র্যান্ড করে না কিন্তু ব্যাপারটা আসলে একই হয় যাই হোক এখন হচ্ছে যে এটাই আবার বলতেছেন যে কমিউটিং এ মেজর সিন ডাজ নট মিন দ্যাট এ পারসন ইজ নো লংগার বিলিভার একটা একটা কবিরা গোনা কলা মানে করলে আমরা এটা বলবো না যে সে আর বিশ্বাসী না এটা আমরা বলবো না তবে আমরা ই করবো মানে বলবো যে তার ইমানে ত্রুটি আছে কারণ একজন সত্যিকার বিশ্বাসী বা ভালো বিশ্বাসী মানুষ তার কবিরাগর করতে পারে না তার বিশ্বাসে টুকিয়ে আসে আমরা বলব এবং তার ব্যাপারটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আখেরাতে তার ব্যাপারটা আল্লাহর কাছে যাবে আল্লাহ ডিসাইড করবেন কি করবেন আল্লাহ সুরা নিসার ওই আটচল্লিশ আমার বলছেন যে আল্লাহ শেখ মাফ করেন না কিন্তু ছোট গোনা যাকে ইচ্ছে তাকে মাফ করে দেন বা করে দিবেন। সুতরাং আমরা আগেবারে এটাও বলবো না যে আল্লাহ কাউকে মাফ করবেন না আপনারা জানেন যে একটা গল্প আছে যে একজনের সম্বন্ধে মানে দুজনের একজন খুব পায়েস ছিল আরেকজন ধর্মকর্ম করতো না তো হাজি সে আসলে এটা তো একজন আরেকজনকে বলছে যে তোমাকে আল্লাহ কখনোই মাফ করবেন না তখন আল্লাহ জিজ্ঞেস করছেন তাদেরকে যে তোমাকে কি আমি মানে কোন তোমার কাছে কি ওয়াহি আসছিল বা তোমাকে কি আমি জানিয়েছিলাম যে আমি মাফ করব না এক্ষেত্রে তুমি কীভাবে জানলা যে আর মাফ করবো না বলে তাকে জান্নামে নামে দেওয়া হলো আমি সামারিটা বলতেছি আমি এবং যাকে বলা হয়েছিল যে তাকে কখনোই মাফ করবে না আল্লাহ তাকে জান্নাতি দেওয়া হলো এই ধরনের গল্প সুতরাং আমরা এই কথাগুলা খুব সাবধানে মুখ উচ্চারণ কাউকে জান্নাতি বা জাহা নামে সার্টিফাই না কারো ইমানের মানে অনেক সময় মানুষ বলে ফেলে যে আর মুখে ভিতরে আছে কেউ জানে আল্লাহ দেখতে পারে একজন মানুষ যতক্ষণ তাকে ক্লেম করবে যে সে মুসলিম আমরাও তাকে মুসলিম জ্ঞান করব। তারপরে যদি তার ভিতর বড় কিছু থাকে আমরা তার জন্য ভয় করব যে হয়তো আর মুসলিম নাই বা ওনার ভিতর কুপুরটা আছে এটা বলব কিন্তু কাফের বলে না এরপরে আসেন যেখানে হেল হু হ্যাথ দ্য সাইজ অফ এ গ্রেন অফ মাস্টার সিন ইন ইস হার্ট যার অন্তরে সরিষা দানা পর্যন্ত থাকবে ইমান থাকবে সে জাহান নামে যাবে না অর্থাৎ অ্যাটলিস্ট চিরজাহান নামি তো হবেই না মানে এটা এটার উল্টা ইটা হচ্ছে যে জাহান নামে যাবে না কথাটা মানে হচ্ছে জাহান্নামি না সে কারণ যার ইমান আছে ইমানদার মুসলিম বা মোমিন তো একটু আগেই আমরা পড়লাম যে তারা আগুনে জ্বলতে পারে বা তাদের ব্যাপারটা আল্লাহর হাতে আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন তাদের মাস্ত হতে পারেন কিন্তু তারা চিরজাহান নামি না সো যার ভিতরে মাস্টারশিট পরিমাণ ই আছে মানে সরিষা দামের মতো ইমান আছে যার ভিতরে সে কোনো না কোনো দিন জান্তে যাবে সে জান্নামি নাই এই হচ্ছে কথা আর কি এটার ইটা আপনারি ওইটা আমি যেটা একটু আগে বললাম সেটা সেটা আবার ই করলেন আবার এখানে আসছে উদ্ধৃতিটা সেই জন্য আমি আপনাদেরকে আবার শোনাই সেটা বলতেছেন যে আল্লাহ শিখ মাফ করেন না কিন্তু তার চেয়ে ছোটো তার চেয়ে ছোটো যে কোনো কিছু যার যাকে যাকে খুশি তাকে মাফ করে দেন আমি সুরানিস আটচল্লিশে আয় আচ্ছা এরপরে আসতেছে আরেকটু একটা হাদিস এটা হচ্ছে আপনার বুখারি এবং মুসলিম দুটারই হাদিস আল্লাহ রসুল বলেন জিবুল সালাম আমার কাছে আসলেন এবং আমাকে সুসংবাদ দিলেন বললেন যে তোমার উম্মার ভিতরে মানে যেটা সুসংবাদটাই এরকম ছিল যে তোমার উম্মার ভিতরে যে শিখ না করে মারা যাবে আল্লাহর সাথে কোনো কিছুকে শিখ না করে মারা যাবে সে জান্নাতে যাবে তখন রসুল তাকে জিজ্ঞেস করলেন হোয়াট ইফ কমেন্টস অ্যাডাল্টারি অর স্কিলস দুটাই কিন্তু কবিরা গোনা তাই না অ্যাডাল্টারি ব্যবিচার এবং চুরি দুটাই কবিরা গোনা বলেছি যদি সে কবিরা করে অর্থাৎ যদি সে ব্যবিচার করে এবং চুরি করে তাহলে জিবাল আল্লাহ বললেন ইভেন হি ইভেন ইফ হি কমেন্টস অ্যাডাল্টারি অর এমন কি যদি সে ব্যবিচার করে এবং চুরিও করে তবুও সে কখনো না কখনও জান্নামে সরি তবুও সে আলটিমেটলি জানলাতে যাবে মানে তার যদি শাস্তি হয়ও তবুও সে জানাই যাবে যদি সে শিখ না করে মারা যায় আল্লাহর সাথে কোনো শীত না করে মারা যায় তাহলে সে জান্নাতি যাবে এখানে এই এখানে আরও একটা আকিদার পয়েন্ট আছে যে আমরা হয়তো পরে পড়ব পরে আসবে তারপরে বলে রাখি পৃথিবীতে কিন্তু বহু খারেদিদের সহ আর আরো অনেক ফেরকা আছে যারা মনে করে যে একজন মানুষ হয় জান্নাতি অথবা জাহান্ন মাঝামাঝি কিছু নাই কিন্তু আলোচনা যে আমার বিশ্বাস করে যে মানুষ আসলে অনেক হাদিসে আসে যে মানুষ একটা সময় পর্যন্ত যার বিশ্বাস একটা সময় পর্যন্ত আপনার জাহান নামে যদি জলেও আলটিমেটলি সে জাননাতে যাবে এবং এখানে গল্প আছে আপনার জানেন যে লাস্ট কয়লার মতো যাবে যে পুরতে পুরতে তাকে যখন আল্লাহ বের করে নিয়ে আসবেন অ্যান অ্যান সোনান গল্প আছে शिकार्बर मत कबिरा गुना चाहे ना जहां नामी बार्ट करब ना आल्ला बैचान्स माफ कर दें तरह कबीरा गुणा कोई माफ कर दें ग्रेस दयानी कख जान नामे जाबा सरसि जाननाते আর যদি মাফ না করেন তাকে একটা লিমিটেড একটা সময় জন্য শাস্তি দেন তাহলে এই সামান্যতম ইমান যদি থাকে এবং যদি শিল্প না করে মারা যানি তাহলেও কোনো না কোনো জানতে হবে এই এত কথা বলার পিছনে কারণ এটা আরেকটা শিক্ষা আছে এখানে যেটা আমি সবসময় বলি হয়তো এখানে এইভাবে বলেন নাই কিন্তু এটা মনে রাখবেন যে তহিদ হচ্ছে তহিদ হচ্ছে কি শিল্পের উল্টাটা তহিদ হচ্ছে আমার একটা গণ যা মানুষের সমস্ত দোষকে খাটো করে দেয় এবং তাকে জান্নাতের দাবিদার করে দেয় অর্থাৎ দাবিদার মধ্যে এই সেন্সে যে এই যে এই হাদিসটা আসতে পারি যে এই হাদিসটা শীত না করে মারা গেছে কথাটা মানে কি তার মানে শীত না করে শীত না করে মারা গেছে মানে সে তভিদের উপর মারা গেছে তাহলে তভিদ হচ্ছে এমন একটা গুণ যা সমস্ত দোষকে খাটো করে দেয় ছোট করে দেয় আর অনেক দোষ ছিল তার তো আল্লাহ তাকে মাফ করে দেবেন অথবা যদি লিমিটেড টাইম শাস্তি হয় তারপরেও কিন্তু সে কখনো না কখনো জান্নাতে যাবে ইনশাআল্লাহ আর শেখ হচ্ছে এমন একটা দোষ যা সমস্ত গুণকে নষ্ট করে এই জিনিসটা যদি আমরা বুঝতাম আমরা পরে পড়বো এটা না হয়তো ডিটেলস এই জিনিসটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা কোনোদিন বলতাম না যে আমেরিকা কানাডা বা ইংল্যান্ডে খুব ভালো থাকা যায় আমরা তো এখানে দিন পালন করতে পারি সবই করতে পারি সবই করতে পারি এই এই দেশগুলো হচ্ছে মুশিকদের দেশ কাফেরদের দেশ শেঁক এবং বা এই ধরনের জিনিস এমন জিনিস যা কত গুণ আছে ওখানে সব খুব সুন্দর চলে সব নিয়ম মানে সব মানুষ মানুষের সাথে মিথ্যা কথা অনেক গুণ আপনি ট্যাবুলেট করতে পারবেন কিন্তু সমস্ত গুণ নষ্ট হয়ে যায় একটা দোষের জন্য সেটা হচ্ছে শেক তারা নানা ফর্মে শেরক বা কুফর করে ইত্যাদি আর তহিত হচ্ছে এমন একটা গুণ উল্টাটা বললাম আমি মারা হচ্ছে তার কোনো ভালো কাজ কোন কাজে লাগবে না দুনিয়াতে সে অনেক ভালো কাজ মাদার টেরেসা ছিল সে অনেক ভালো কাজ করছে সে সেবা করছে সে বেশা পুনর্বাসনের কাজ করছে সে হিজড় জন্য এনজিও কাজ করছে বা আরো অনেক কিছু করছে মানুষকে আলোকিত করার চেষ্টা করছে কিচ্ছু কোনো কোনো ভালো কাজ কোনো কাজে লাগবে না যদি ভালো কাজ হয়েও থাকে এগুলো তো ভালো কাজ না সব কিছু যেগুলো বললাম সব ভালো কাজ না ভালো কাজ আমিলুসালে যেটা বললাম বা সহি আমল যেটা সালেহ আমল যেটা সেটা কি আল্লাহ যেটাকে ভালো কাজ বলছেন নট ওয়াট দ্য ওয়ার্ল্ড সেজ বা নোবেল প্রাইজ আলাদা আমি ওই একটা এসে বলতেছিলাম একটা হালাকায় বলতেছিলাম যে কালকেই বোধ হয় হ্যাঁ কালকেই মসজিদের ভিতরে যে ডক্টর ইউনুস বাংলাদেশে সাতষট্টি লক্ষ মা বোনকে নিজের মায়ের সাথে জিনা করার মতো কাজের মানে গুনার সাথে সম্পৃক্ত করছেন অর্থাৎ সুদের সাথে সম্পৃক্ত করছেন এই হাদিসটা নিয়ে বিতর্ক আছে কেউ কেউ এটাকে বল সঠিক বলছেন অনেক বড় আলেম এটাকে সঠিক বলছেন যে সুদের সত্যুটটা ধাপ আছে বা সত্যুটার মতো স্তর আছে সবচেয়ে লোয়েস্টটা হচ্ছে নিজের নিজের মায়ের সাথে জিনা করার কি। এটা কেউ কেউ মানে এই হাদিসটাকে ঠিক সঠিক মনে করেন না কিন্তু বহু বড়ো বড়ো আলেম এটাকে সঠিক মনে করেন তো এটা হচ্ছে যে আপনি দেখেন কত বড় একটা গুণার সাথে সম্পৃক্ত করছেন কিন্তু ডক্টর ইউনিশ কিন্তু এই কাজের জন্যই নোবেল প্রাইজ পাইছেন বা এই ধরনের কাজের জন্য ইকোনমিক ইমান্সিপেশন অফ দ্য ডাউন ট্রোডেন মানে গরিব মানুষদেরকে উনি এই করছেন মানে এই সমস্ত কাজ মানে মানবিক কাজের জন্য কিন্তু উনি নোবেল প্রাইজ পাইছেন তাহলে দুনিয়ার চোখে এটা খুব বড়ো কাজ দুনিয়ার চোখে গ্রেট কাজ কিন্তু এই কাজের যেহেতু কাজটা আল্লা বিরুদ্ধ কাজ এটা আছে আমরা সৎকাজ বলে অ্যানরোজ করবো না কখনো সো আমরা যখন সৎকাজ বলবো তখন কিন্তু আমরা আল্লাহ যেটাকে সৎকাজ বলছেন সেটা বলবো। এখন ধরেন কোনো একজন বিধর্মী অবিশ্বাসী বা কাফের বা মুশিকের সৎকাজগুলো মিলে গেল এটার সাথে যেমন ধরেন কুষ্ঠা কুষ্ঠরোগীর সেবা করছেন মাদার তেরেসা এটা তো আপনার আল্লাহ বলতেছেন যে আমরা দুঃস্থ মানুষের সেবা করব রোগী দিকে দেখতে যাব বা যে কোনো মানবতার সেবা ইন জেনারেল ইসলামে অলওয়েজই আপনার অ্যাপ্রিসিয়েটেড জিনিস হয়তো আল্লাহর আল্লাহর রেফারেন্সেও এটা একটা ভালো কাজ ছিল কিন্তু তারই ভালো কাজ আফেরতে কোনো কাজে আসবে না দুকজনি কুফরের উপর মারা গেছেন বা মুশ্রিক হিসাবে মারা গেছেন বা দুটাই অর্থাৎ নন মুসলিম হিসাবে মারা গেছেন এটা হচ্ছে মূল কথা তো আমরা আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো আজকে আমরা আজকে শেষ করে দিই সুভায়না কালমিহানদিকা আশাদুল্লাহ আল্লাহ তা সফর কত বিলাই আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং ছোটো সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করব যা শুনলাম তার উপর আমল করার এবং একটু একটু করে হলেও হয়তো পুরো একটা পারলাম না বাট একটু একটু করলেও আমরা একটু একটু করে হলেও আমরা আমল করার চেষ্টা করবো যেটুকু শুনলাম তার উপরে এবং জীবনে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব যেটাকে আমরা অ্যাকচুয়ালাইজ করা বলি বা রিয়েলাইজ করা বলি যে রিয়েল লাইফে আমরা এটাকে মেট্রিয়ালাইজ করব বা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ আসসালামু আলকম বরহম